সমান দর্শকবৃন্দ দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম কোরআনে করিমের সর্বশেষ পাড়ার ছোটো ছোটো সুরা থেকে কিভাবে আমরা হেদায়ত নিতে পারি বুনিয়াদী কিছু শিক্ষা নিতে পারি সে আলোচনা আমাদের চলছিল। আমরা প্রথমেই এমন একটি সুরা গুরুত্বপূর্ণ সুরা নিব যে সুরাটি দিয়ে মূলত এই নবুয়তের শুরু হয়েছিল সে সুরাটির নাম হচ্ছে সুরাতুল আলাক সুরাতুল আলাক সুরাটি মক্কায় নাজিল হয়েছে মক্কায় নয় শুধু সেটা প্রথম নাজিল হয়েছে সে বিষয়ে বলে থাকে আলেমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে তার সম্পর্কে বলে থাকে যে নব্বি আকরা অর্থাৎ ইকরা দিয়ে রসল্লাহ সাল্লাহামকে নবুয়ত দেওয়া হয়েছে ওয়া উরসিলা বে বিল মুদ্দাসের মুদ্দাসের দিয়ে তাকে রাসুল বানানো হয়েছে অর্থাৎ ইয়া ইউল মুদ্দাসুর বলার পরে তিনি রাসুল হয়েছেন এর আগে তিনি নাবি ছিলেন এটা বলা হয়ে থাকে সেই ঘটনা আমরা উল্লেখ করব এই সুরার একটি ঘটনা রয়েছে নবুয়ত কীভাবে রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে এসেছিলো কীভাবে রসুল্লাহ নব্বত পেয়েছিলেন সেই ঘটনা এই সুরার সাথে সম্পৃক্ত এই সুরার প্রথমে আল্লাহ তহরা বিস্ম রব্বিক আল্লাহ দিয়ে খালাক ইকরা বিস্ম রব্বিক আল্লাহ দিয়ে খলাক আল আলাক ইকরা কাল আকরম আল্লা আল্লাুল কালাম আল্লা আল ইনসানম আলাম আলম এতটুকু প্রথম নাজিল হয়েছিল কিভাবে সেটা নাজিল হয়েছিল হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে এসে বিশেষ করে বোখারিতে এসেছে মুসলিমে এসেছে হাদিসের গ্রন্থে এসেছে রসল্লাহ সাল্লাহ আসলামের কাছে অহিত প্রারম্ভ বা সূচনা হয়েছিল সেই ঘটনার সাথে ঈশ্বরটি গতপ্রোতভাবে জড়িত কিভাবে হয়েছিল আয়সার্দিয়াল্লাহা বলেন এটা অবশ্য আয়সার্দ বর্ণনা করার তিনি সে সময় ছিলেন না তারপর তিনি বর্ণনা করেছেন রসল্লাহ আসাল্লাম তিনি শুনে সেই ঘটনাটি হচ্ছে যে রসল্লাহ সাল্লাহিস্লাম যখন আল্লাহ তালা তাকে ইচ্ছা করলেন যে নবুত দিবেন তখন তার মধ্যে এমন একটি অবস্থা তৈরি তিনি স্বপ্নে দেখতেন পরের দিন যা হবে আগের দিন তার স্বপ্নে দেখতেন আগের রাত তিনি তার স্বপ্নে দেখতেন মেসলা ফালাক্ককে সব যেন সকালের প্রভাতের আলোর মতো পরের দিন তার প্রতিভাত হতে স্পষ্ট যে এই জিনিসগুলি রাতেই তিনি দেখেছেন পরের তিনি আগে মানুষহীন জনমানবহীন স্থান অর্থাৎ হেরা পর্বতের গুহায় তিনি বসলেন সেখানে আল্লাহ তালার ধ্যানে মগ্ন হলেন আল্লা সৃষ্টি নিয়ে চিন্তা করলেন এবং কিভাবে সে অবস্থা থেকে মানুষের খারাপ অবস্থা থেকে মুক্তি লাভ করা সে চিন্তা করতে থাকলেন সেখানে তিনি ছয় মাস ছিলেন বলা হয়ে তাকে তিনি রবিউল আউ্বে শুরু করেছেন সে বসা এবং তিনি রমজানে শেষ করেছেন শেষ করেছেন মানে রমজানে এসে এই আয়াত নাজির হয়েছে রবিউল আউ্লে তিনি বসেছেন খাদিজা রাজি আল্লাহ আনহা তাঁর কাছে তখন খাবার ও পানিয়ে নিয়ে যেত এবং দিয়েও দিতেন মাঝে মধ্যে তিনি নিজেও নিয়ে যেতেন সেখানে গিয়ে রসল্লা সাল্লা সেখানে কী আবাদত করতেন সেটা আমরা জানি না পুরোপুরি কিন্তু সেখানে হাদিসে আসছে যে কাহানি ইয়েতে আব্বাদ তিনি সেখানে আবাদত করতেন যে আবাদত তিনি করতেন এভাবে তিনি ছয় মাস অতিবাহিত হওয়ার পরে রমজান মাস আসে রমজান মাস আসার পরে আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করেন যে শাহরুর রহমান আল্লাহ ফিহুল কোরআন জামনি আয়তে বলা হয়েছে জামনিবু বলা হয়েছে ইনজাল কদর যে কদর রাত্রে নাজিল হয়েছে অর্থাৎ এই পুরোটাই তিনি রমজান মাসে প্রথম যে আয়াতটি তার কাছে আসে সেটা হচ্ছে একরাবিসমুরব্বিক আল্লা দি খালাক জিবলিল এসে তাকে বললেন যে তুমি পড়ো তো সাল্লা সাল্লাহ ইসলাম বলেন যে আমি তো পড়তে পারি না তারপর জিবলিল তাকে দ্বিতীয়বার বলেন যে পড়ো যে তাকে চেপে ধরলেন ছেড়ে দিয়ে বলেন যে পড় বলেন যে আমি তো পড়তে পারি না তৃতীয়বার তাকে চেপে ধরে বলেন ছেড়ে দিয়ে বলেন যে পড়ো তার মুখ দিয়ে বেরিয়ে গেলো যে ইকর আবিসমুরব্বিক আল্লাহ দি খালাক যে কি পড়ব বলার পর বললেন যে ইকর আিসমুরব্বিক আল্লাহ খালাক পড়ো তোমার প্রবুল নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ইকরা বিসমের রব্বিক আল্লাদী খালাক খালাক আল ইনসান আলাক মানুষকে তিনি সৃষ্টি করেছেন আলাক থেকে খালাক আল ইনসানমিন আলাক ইকরা অরব্বুকাল আকরাম পড়ো তুমি আর তোমার রব হচ্ছে অত্যন্ত সম্মানিত আল্লাদি আল্লাম আবুল কালাম যিনি মানুষকে কলম দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন আল্লাম আবুল কালাম আল্লামাল আল ইনসান আম আলামি মানুষকে তা শিক্ষায় দিয়েছেন যার সে জানতো না সুরার আয়াতগুলো প্রথমে না জিল তারপর বাকি অংশ অন্য সময় নাজিল হয়েছে প্রথমে বলেছেন আল্লাহ তালাম যে এ করা বিস্মুরব্বিকে আল্লাদি খালাক আপনার প্রভুর নামে পড়ুন যে প্রভু সৃষ্টি করেছেন আল্লাদি খালাক আপনাকে সৃষ্টি করেছেন আপনার পূর্বে যারা ছিল সমস্ত মানুষকে সমস্ত সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন তার নামে আপনি পাঠ করুন এখানে অর্থ তার নাম নিয়ে পাঠ করুন যে কোনো জিনিস পাঠ করতে হলে এই জন্য আমরা বিস্মিল্লা রহমান ইব্রাহিম বলি সেটা হচ্ছে এটা এখানকার শিক্ষা যে যে কোনো জিনিস পাঠ করার সময় আমরা যেন আল্লাহর নাম নিয়ে শুরু করি আল্লাহর নাম নিয়ে পাঠ করি ভালো কাজ হলে একরাব ইসমুর রব্বিকল্লা দি খালাক সৃষ্টি করেছেন তিনি সুতরাং তার নাম নিয়েই আমরা আবাদত করব তার নাম নিয়ে সব শুরু করব তার নাম নিয়ে শুরু করাটা এবাদত সেজন্য তার নাম নিয়ে যে কোনো কাজ যে কোনো ভালো কাজ শুরু করতে হবে একরাব ইসমোর আব্বিকল্লা দি খালাক খালাকাল ইনসান আই মিন আলাহ মানুষকে তিনি সৃষ্টি করেছেন আলাক থেকে আলাক কী জিনিস আলাকার তো যোগ বলা হয় আবার দেখবেন আলাকা আমাদের দেশে অনেকেই চুইংগাম খাইটাকে আবার আলাক্কা বলা হয় আরবিতে আবার যে লোটকে থাকে সেটা আবার আলাকা ষোলো কাপ দিয়ে আলাকা একটা আছে যেটা চুইংগাম আবার বড়োকাল কোনো কিছু আটকে থাকে আলাকা লেগে থাকার অর্থে ব্যবহৃত হয় এখানে কি বোঝানো হয়েছে সেটা আমাদের জানতে হবে যে রেহমের মায়ের রেহমের মধ্যে সেটা লটকে থাকে বলেই কেউ কেউ বলেছেন যে আলাক বলা হয়েছে অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে দ্বিতীয় পর্যায়ে সেটা উপনীত হয় আমার কোরআন করিমে আল্লাহ তালাম বলেছেন মানব সৃষ্টির যে একটা ধারাবাহিকতা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি নোথফা তোমাদেরকে আমি বীর্য থেকে সৃষ্টি করেছি তারপর সৃষ্টি করেছি খালাক নোথফাতা আলাকাতা তারপর করেছি আলাকা তারপর করেছি মদুগা তারপর করেছে মোখাল্লাকা অগাইয়ের মোখাল্লাকা মদগগা হওয়ার পরে সেটা কখনও পূর্ণাঙ্গ সৃষ্টি হয় কোনো অপূর্ণাঙ্গ সৃষ্টি হয় তারপর আল্লাহ পূর্ণাঙ্গ যেটা পূর্ণাঙ্গ হয় সেটাকে আল্লাহ তালা মানুষ বের করে আনে তোর বোঝা গেল মানুষের কয়েকটি ধাপ উল্লেখ করা হয়েছে এই কোরআনে কারিমে কখনও দেখবে মানব সৃষ্টির কথা বলেছে মাটি থেকে তৈরি করা হয়েছে তখন উদ্দেশ্য হচ্ছে আদম আলাহিসামকে মাটি থেকে তৈরি করা হয়েছে আবার কখনও বলা হয়েছে যে একজন মানুষ থেকে তৈরি করা তা হচ্ছে যে আদম আলাহি ইসলাম থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়েছে এখন কখনও দেখা যায় মানুষকে বলা হয়েছে যে মানুষকে আওয়ালামী আল সান্না খলাকনা না মিনুথা আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে সেটা হচ্ছে হচ্ছে তার মানুষ এর পরবর্তী যারা আসছে সবাই একই ধারায় আসছে অর্থাৎ বীর্য থেকে তৈরি হয়েছে এরপরে আলাকা অর্থাৎ দ্বিতীয় ধাপ থেকে কখনও আলোচনা করা হয়েছে যে সব সবসময় এক অবস্থায় নয় আল্লাহ তালার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বিভিন্ন অবস্থা আলোচনা করা যে দ্বিতীয় থেকে পরবর্তী তাকে আলাকা অবস্থায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে তৃতীয় অবস্থানে যায় সেটা হচ্ছে যে আলাকা সুমন মদকা তারপর সেটা একটা চিবাণু গুষ্ঠের মতো টুকরো গুছ্তের টুকরার মতো অবস্থায় নিয়ে যাওয়া হয় সে অবস্থা থেকে তার পরবর্তী অবস্থানে আসে যে পূর্ণ একটি সৃষ্টিতে আল্লাহ তাবার কাল্লা হাসান পূর্ণ সৃষ্টিতে নিয়ে যাওয়া হয় সেখানে তার চোখ থাকে কান থাকে সর্বোচ্চ পূর্ণাঙ্গ একটা মানুষ হিসেবে তাকে আল্লাহ তালা সৃষ্টি করেন প্রত্যেকটি জিনিসই আল্লাহ তালা সেভাবে সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিসই আল্লাহতালা ধাপে ধাপে স্তরে স্তরে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই স্তর যেটা খালাকারা আল্লাহ তালা বলছেন যে স্তরে স্তরে তিনি সেভাবে সৃষ্টি করেছেন সুতরাং এই জিনিস তিনি এত স্তর বিন্যাসে এত সুন্দরভাবে প্রত্যেকটি স্তর থেকে আরেক স্তরে যাওয়ার ক্ষেত্রে যার কোনো কোনো রকমের অন্য কিছু হয় না বা সুন্দরভাবে সেটাকে নিয়মতান্ত্রিকভাবে যেটাকে তিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে অবশ্যই আমাদেরকে সে রবের নামেই পড়তে হবে সেটা হচ্ছে এ করা বিস্ম রব্বিক আল্লা খালাক খালক আল ইনসান আলাক এরা অরব্বু কালাকম তারপর বলছেন এ করা আর তোমার রব হচ্ছে অত্যন্ত সম্মানিত তিনি আমাদেরকে সম্মান করে দয়া করে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তার পক্ষ থেকে তার কোনো লাভ নাই সাথে সেই কারণ তাঁর দয়ার কারণে আমরা এত কিছু শিখতে পারছি এই জন্য তিনি আমার দয়া করেই নব দিয়েছেন দয়া করেই আমাদের জন্য দিন দিয়েছেন দয়া করেই তিনি আমাদেরকে হেদায়ত দিয়েছেন এসবই আক্রাম তার তিনি যে মহান দয়ালু সেটার প্রমাণ এক করা আপনি পড়ুন এক করা অরব্বু কালাক্রম আর আপনার প্রভু হচ্ছে অত্যন্ত সম্মানিত এক করা অর্বু কালাকরম আল্লাদি আল্লা বি কালাম যিনি মানুষকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন হাদিসে সরসল্লা সাল্লাহ ইসলাম বলেছেন যে আউমা খালাক আল্লাহুল কলাম কলা উক্তুব যখনই আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন তখন তাকে বলেছেন লিখো সে বলছে কী লিখবো বলছে উক্ত মা কানো যা হয়েছে এবং যা হবে সবই লিখে সেই হিসেবে কলম লাহ মাহফুজে যা হয়েছে এবং যা হবে সবই লিখে ফেললো এবং আজও আমরা যা করছি ভবিষ্যতে আমরা যা করব সবই লিখে পদ্ধ আছে দ্বিতীয় আরেকটি কলম হচ্ছে মানুষের মায়ের পেটে থাকতে আমাদের একটি জিনিস লিখা হয় যে দ্বিতীয় কলমতা লেখা হয় কলম যে কলম দ্বিতীয় কলম তৃতীয় কলম হচ্ছে আমাদের এ যারা হাফাজা ফেরিস্তা আছে আমাদের দুই কাঁধে যে ফেরস্তাগুলো আছে তারা আমাদের দুই পাশে যে ফেরিস্তাগুলো আছে মানুষের ডান এবং বামে সেই ফেরিস্তাগুলো আমাদের যা যা হয় প্রতিদিন সেটা লিখে ফেলে এটাও একটি কলম আকলাম সালাথা তিনটি কলম আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এর বাইরে আরেকটি কলম আছে যেটা মানুষ আমরা ব্যবহার করে থাকি লিখার জন্য আল্লাহ তর অন্য আয়তে বলেছেন নুন ওয়াল কলামী ওমা ইয়েস্তরুন সেখানে কলমের আবার শপথ করেছেন আল্লাহ তালা অর্থ হচ্ছে এই কলমটি গুরুত্বপূর্ণ এই কলমের মাধ্যমেই শিক্ষা দিয়েছে মানুষকে কিভাবে লিখতে হবে কলম ছাড়া লিখার কোনো উপায় নেই আল্লাহ তালা এই জন্য যে বলেছেন এ করা অরব্বকাল আকরম আল্লাহ দি আল্লা বি কালাম মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন এই কলমের দ্বারাই হাতে খড়ি হয়ে এখনও মানুষ সব কিছু এই কলমের দ্বারাই লিখে এ করা অর্বকাল আকরম আল্লাহ আল্লামা বিল বি কালাম কলমের বিভিন্ন পর্যায়ে হতে পারে কম্পিউটারে কাঠ ছাড়াও একটি কলম এটা কলম হিসাবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ যেভাবেই লিখে না কেন আপনাকে একটা জিনিস আঁক দেওয়ার মতো জিনিস থাকতে হবে কলমের রূপ ভিন্ন হতে পারে কিন্তু কলম দিয়েই লিখতে হবে লিখার জন্য আপনাকে এরকম কিছু একটা ব্যবহার করতে হবে যেটা কলমের মতো কাল আকরাম আল্লামাল আল্লা কালাম আল্লা মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহতালা মানুষকে শিক্ষা দিয়েছেন মালাম আলম যা সে কখনও জানতো না কখনও জানতো না মানুষ অনেক কিছুই জানে না মানুষকে তা আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যোগে যোগে বিভিন্ন রকমের যখনকার যে সভ্যতা সভ্যতা অনুসারে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন এক সময় মানুষ বিভিন্ন পাহাড় কেটে ঘর বানাতো যেমন আমরা দেখতে পাই পুরাতন যে সমস্ত শিলালিপি আছে পুরাতন যে সমস্ত ধ্বংসাবশেষ আছে সেগুলিতে আমরা দেখতে পাই মানুষ কিভাবে সুন্দরভাবে ঘর বানিয়েছে আল্লাহ তালা যেটা উল্লেখ করেছেন কোরআনকারী বিভিন্ন স্থানে তিনি একখানে বলেছেন কতান হেতু জিবুতীন আর তোমরা চমকপ্রদ ঘর সমূহ তোমরা বানিয়ে থাকো পাহাড় কেটে ঘরসম বানিয়ে থাকো এইভাবে আল্লাহ তালা তখনকার সময়ের অবস্থা অনুসারে মানুষের বিবেক দিয়েছেন সেইভাবে আল্লাহ তালা শিখিয়েছেন সেটা বোঝানোর জন্য যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ তালা মানুষকে এমন কিছু জিনিস শিক্ষা দিয়েছেন সেই যুগের জন্য যা ছিল সবচেয়ে সর্বোচ্চ জিনিস বর্তমানেও আমরা দেখতে পাই মানুষকে আল্লাহতালা শিক্ষা দিয়েছেন কম্পিউটার কীভাবে পরিচালনা করতে হবে কম্পিউটার কীভাবে তৈরি করতে হবে কম্পিউটার মাধ্যমে এখন দুনিয়ার অনেক কিছু মানুষ পাচ্ছে মানুষকে স্যাটেলাইট মাধ্যমে সারা দুনিয়াতে এখানে একখানে কথা বলি আমরা সারা দুনিয়াতে প্রসার হচ্ছে সেটাও মানুষকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সেভাবে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যে কীভাবে একখান থেকে মানুষ অন্যখানে চলে যাবে উড়ু জাহাজের মাধ্যমে বিমানের মাধ্যমে কীভাবে যাবে সেটাও আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সুতরাং এই যেমন জাগতিক দিক আছে তেমনিভাবে দিন শিক্ষা দিয়েছেন মানুষকে দিন আল্লাহ মানুষ জানতো না দিন কি মা কুন্তত্তি ইমাল কিতাব দশম কে বলতেছেন আপনি জানতেন না দিন কি ইমান কি আমি শিক্ষা দিয়েছি সুতরাং এই অংশটুকুতে আমরা জানলাম যে মানুষকে আল্লাহ তালা যা জানতো না তা যে যিনি শিক্ষা দিয়েছেন তিনি আল্লাহ তালাই আর কেউ নয় আর কেউ এই জিনিসগুলো শিক্ষা দিতে পারে না মানুষের বিবেকে আল্লাহ তালা সেটা ঢেলে দেন প্রিয় দর্শকবৃন্দ আমরা এই সুর বাকি আলোচনা ইনশাল্লাহ বিরতিফর করব ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানী দর্শকবৃন্দ বিরতির পর আমরা ফিরে এসেছি সুরা আলাকের তাফসিরে আমরা আলোচনা করছিলাম যে সুরা আলাক প্রথম সুরা যে সুরা আল্লাহ তালা নাজিল করেছেন যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা নবদ দিয়েছেন মোহাম্মদুরস্ল্লা সাল্লাহসাল্লামকে প্রথম পাঁচটি আয়াত আমরা আলোচনা করেছি যে অংশটুকু প্রথম নাজিল হয়েছিল এরপরে এখন যে অংশটুকু আমরা তেলাবাত করব এবং আলোচনা করবো সেই অংশটুকু পরবর্তীতে নাজিল হয়েছে তবে মক্কাতেই নাজিল হয়েছিল সেই অংশটুকু হচ্ছে আল্লাহ তালা বলছেন কাল্লা ইন্নাল ইনসানালাইয়াতা কাল্লা শব্দটি পুরাণে ক্যারিম বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কখনো কখনো অর্থ হয়েছে কখনও নয় কাল্লা এ অর্থে আবার কখনও কখনো অর্থ হয়েছে হাক্কান অর্থাৎ বাস্তবেই সেটা হয়েছে কী জিনিস সামনে যেটা বলবো সেটা বাস্তবে বলা হয়েছে কাল্লা ইনআাল ইনসা লায়তকা বাস্তবেই নিশ্চয়ই মানুষ লাইয়াতকা অবশ্যই সীমা লঙ্ঘন করে অবশ্যই মানুষ বিদ্রোহী হয়ে পড়ে কখন বিদ্রোহী হয়ে পড়ে আর আহস্তাক না যখন সে দেখে যে সে হয়ে গেছে মানুষের প্রকৃতি এটা যখন সে খারাপ অবস্থায় থাকে আল্লাহকে ডাকতে থাকে যা আল্লাহ যেন তার অবস্থা ভালো করে দেয় যখন সে দেখে তার কোনো অভাব নেই তার মধ্যে কোনো সমস্যা নেই তখন সে বিদ্রোহী ওঠে আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা করে এবং দিন সম্পর্কে খারাপ চিন্তা করে আল্লাহ বিরোধী হতে তাকে তখন সেটা সহায়তা করে এই জন্য আল্লাহ বলছেন ক্যাল্লা হকান অবশ্যই অবশ্যই ইন্ডালিন মানুষ সীমা লঙ্ঘন করে আর আহস্তাক না যখন সে দেখে যে তার মধ্যে কোনো অভাব নেই সে কারো মুখাপেক্ষী নয় সে মুখাপেক্ষী নয় মনে করছে যে দুনিয়াতে তার সম্পদ আছে তার সভাসদ আছে তার লোক বল আছে তখন সে মনে করে আমি কৃষির জন্য আল্লাহর ইবাদত করব। এটাই হচ্ছে তার ভুল তার দরকার ছিল এই ন্যায়মত এবং এই যে আল্লাহ তালা তাকে যা দিয়েছেন সেগুলি স্মরণ করে আল্লাহর ইবাদত করা এবং তা আল্লাহর কাছে সে নত হয়ে থাকা সেটাই ছিল তার নিয়ম যে আল্লাহ তাকে অমুখাপেক্ষি করেছে অন্য কারো মুখাপেক্ষি করেননি আল্লাহ তাকে দিয়েছেন সেটা স্মরণ করে তার উচিত ছিল অবশ্যই সেটা মেনে নি আল্লা তালার কাছে নত থাকা এটা না করে সিজ্ঞাতা সে বিদ্রোহী হয়ে ওঠে বিদ্রোহী হয়ে ওঠে এর প্রমাণ এর পরবর্তী আয়তা আল্লাহ তালা দিয়েছেন আর রাহসনা ইন রব্বিকার রোজা অথচ সে তাকে জান তার বোঝা উচিত যে তার রবের কাছে তাকে ফিরে যেতে হবে প্রতিটি মানুষই মারা যাচ্ছে প্রতিটি মানুষেই চলে যাচ্ছে এক সময় না একসময় তোলে সে দুনিয়াতে যে আস্ফালন করেছিল সে আসফালনের শেষ কোথায় একটা সময় এসে সে আস্ফালন তার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে সে আল্লাহর কাছেই তাকে ফিরে যেতে হবে এই মার্জিয়া প্রতিদিন যে ফিরে যেতে হয় আমাদেরকে এটা স্মরণ করিয়ে দেয় প্রতিদিন সকালবেলা আমাদের দোয়া যে ওইলেই হিল নুসুর ওই ইলেই হিল মসির সকালবেলা দোয়ার মধ্যে আমরা বলে থাকি ইলেহিন নুসুর তার কাছে আমাদের পুনরুত্থান আবার বিকালের দোয়ার মধ্যে আমরা বলে থাকি ওইলে হিল মসিদ তার কাছে আমাদের প্রত্যাবর্তন এটা স্মরণ করে আমরা ইমানকে তাজা রাখি কিন্তু যে ব্যক্তি আল্লাহর বিদ্রোহী হয়ে গেছে আল্লাহর বিদ্রোহীতে যে ব্যক্তি কাজ করে যাচ্ছে সে কখনও এই জিনিসটি স্মরণ করে না তার বোঝা উচিত ছিল যে আন্না ইলা রব্বিকার রুজা যে আপনার রবের কাছে তাকে ফিরে যেতে হবে সে এখন যতই বিরোধীতা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ ইসলামের রবের কাছেই তিনিকে আল্লাহ রবুল্ ইজত তার কাছেই তো তাকে ফিরে যেতে হবে যে সীমা লঙ্ঘন করছে যে বিদ্রোহী হয়ে সে বিদ্রোহী হয়ে কী করছে আর আরো ইতালহা আপনি কি দেখেছেন ওই লোককে যে ইয়ানহা যে নিষেধ করছে এই লোকটিকে বিভিন্ন বর্ণায় আসছে সে হচ্ছে আবু জাহাল আবু জাহাল রসুল্লাহ সাল্লাহ ইসলামকে নিষেধ করতো কিসের থেকে নিষেধ করতো আবদান ইজা একজন বন্দাকে যখন সে সলাৎ আদায় করে সলাৎ আদায় করার সময় তাকে নিষেধ করে কী যেন নিষেধ করে সে সলাদ যেন আদায় না করে আসল হান আলাল্লাহ ওই বন্দার দরকার ছিল ও যে যে লোকটি বাধা দিচ্ছে সে যেহেতু অমুখাপেক্ষিক তার সম্পদ দিয়েছে সব কিছু আছে সন্তান আছে সব আছে তার দরকার ছিল আল্লাহর আবাদত করা কিন্তু সেটা না করে অতিরিক্তভাবে সে অতিরিক্ত যে আবাদত করছে তাকে নিষেধ করছে এই আল্লাহ তালা সেটাকে বলেছেন আর ইয়ান হা আবদান ইজা সাল্লাহ আপনি কি দেখেছেন ওই লোকের দিকে যে নিষেধ করে এমন বান্দাকে যে সালাত আদায় করে বিভিন্ন বর্ণায় এসেছে সই হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আসলাম কাবার ওখানে নামাজ করতেন সালাত আদায় করতেন তা দেখে সবসময় আবু জাহাল বিরোধিতা করতো একদিন এসে বললো যে আরেকবার যদি তোমাকে এই অবস্থায় দেখি তাহলে আমরা এই করবো সেই করবো বিভিন্ন রকম বর্ণনা বিভিন্ন রকম ভয় দেখালেন রসুল্লাহ আসলাম সালাত আদায় করছিলেন সে এসে বললো তোমাকে না আমি নিষেধ করেছি সালাত আদায় করতে রসুল্লাহ আসলাম তাকে কঠোর কথা শুনিয়ে দিলেন সে চলে গেল অন্য বর্ণায় আসছে রসুল্লা সাল্লাসম সালদ আদায়ী করছিলেন এমন সময় সে এসে তাকে আক্রমণ করার জন্য উদ্যুত হলে উদ্যত হলো পিছনের দিকে হঠাৎ করে তাকে দেখলো যে ভয় পেল ভয় পেয়ে সে পিছনে ফিরে গেলো পিছনে পিছনে ফিরে গেল ফিরে যাওয়া হল তার জিজ্ঞাসা করা হলো কেন তুমি পিছনে ফিরে গেলে বলে আমি পিছনে আগুনের খন্দক দেখতে পেয়েছি অর্থাৎ আগুনের গর্ত দেখতে পেয়েছি ভয় আমি এজন্য ফিরে এসেছি এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাম মর্যাদা এটি একটি মর্যাদা যে অবশ্যই সে আল্লাহ আল্লাহ তালা তাকে হেফাজত করেছেন যে এই ফেরাউন হাজির আবু মাহুজহাল থেকে আবু জাহাল থেকে এই উম্মের ফেরও আবু জহাল থেকে আল্লা তালা তাকে আল্লাহ রসুলকে হেফাজত করেছেন রসুল্লা সাল্লাহ আসলাম তাকে আবু জাহাল নাম দিয়েছেন তার নাম ছিল আবুল হাকাম তার মানুষের মধ্যে সে বিচার করত বিচার ফচলা করলে মানুষ মেনে নিত কিন্তু যেহেতু সে তার বিচার ব্যবস্থা ভুল ছিল সে আল্লাহ তালা সম্পর্কে সঠিক বিচারটা সে তার বিবেককে দিতে পারেনি আল্লাহ তালে আনতে পারেনি এই জন্য আসলাম তার নাম দিয়েছেন আসলে তার সে আবু জাহালই ছিল সে মূর্খ ছিল জুনিয়ার যত জ্ঞানই হোক না কেন দিন যদি না থাকে সে আসল সত্যিকার জ্ঞানী তাকে বলা যাবে না সেই জন্য আবু জাহাল আবু জাহালে ছিল আর আলহুদা আমার আবিত্তা কুয়া আর আপনি কি কি মনে করেন ইঙ্কানা আলহুদা যদি সে হেদায়তের উপর থাকে অর্থাৎ সেই বান্ধাটি হেদায়তের উপর থাকলে তাকে কীভাবে সে নিষেধ করে সেই বান্ধা হচ্ছে মোহাম্মদুর রসল্লা সাল্লা ইঙ্কান আলহুদা আউ আমার আবিত্তাকুয়া বান্ধা তো আর কিছু করে না তা কোয়ার নির্দেশনা দেয় তাকোয়ার নির্দেশনা দেয় এই বান্দা তাকোয়ার নির্দেশনা দিচ্ছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আসালাম আবদানিজা সাল্লাহ নির্দেশনা দিচ্ছে তাকোয়ার নির্দেশনা দেওয়ার কারণে সে না নিয়ে উল্টো আক্রমণ করে যাচ্ছে এটা কখনো সুস্থ বিবেকের কাজ হতে পারে না সুতরাং এই মনে রাখতে হবে যে এই যে বিরোধিতা যে করেছিল সে সবচেয়ে বেশি পাপিষ্ঠলোক আমাদের আবু জেহাল যারা সুলকে সরাত করতে বাধা দিয়েছে তাকোয়ার নির্দেশনা দিতে বাধা দিচ্ছে দিন প্রচারে বাধা দিচ্ছে এই যে আল্লাহ তালা এখানে স্মরণ করেছেন যে আর তাইন ক্যান আল হুদা আমার আবির তাকোয়া তা নির্দেশনা সে না নিয়ে আবু জাহাল তার বিরোধিতা করছে আল্লাহ তালা যেন বলছে আর আয় তে ইন হে আবু জাহাল তুমি বা ওই বন্ধা তুমি যে বিরোধিতা করছো আমার নবীর তুমি যদি তাকে অবলম্বন না করে তুমি যদি মিথ্যাচার করো আরাল্লাহ সে যদি মিথ্যাচার করো অর্থাৎ এই লোকটি যে লোকটির আসলে বিরোধিতা করছে মিথ্যাচার করো তাল্লাহ এবং মুখ ফিরিয়ে নেয় আলম ইয়া আলম্বী আন্না সে কি জানছে না যে আল্লাহ তারা তাকে দেখছে আল্লাহ তালা প্রত্যেকটি সৃষ্টিকে দেখছেন কি অবস্থায় সে কি বিরোধিতা করছে পক্ষে কাজ করছে না বিপক্ষে কাজ করছে এই জিনিসটি অবশ্যই আল্লাহ তারা দেখতে পাচ্ছেন আলম ইয়া আলম্বী আন্নাল্লাহ ইয়ারা তারপর আল্লাহ তালা বলছেন ক্যাল্লা কখনও নয় এটা অর্থ অথবা হাক্কান এখানে অর্থ হচ্ছে হাক্কান অবশ্যই অবশ্যই কাল্লা আল্লাহ ইল্লা মিয়ান্তাহে যদি সে এ থেকে বিরত না হয় যদি সে এ থেকে বিরত না হয় লেনাসপ্রাম বিন্যাসিয়া আমি তাকে অবশ্যই কঠোরভাবে পাকড়াও করবো নাসপার অর্থে কঠোরভাবে পাকড়াও করা আর লেনাসপ্রাম বিন্যাসিয়া তার সামনের চুল এবং গোছা দিয়ে নাসিয়া বলা হয় কপাল এবং কপাল এবং চুলের যে স্থান এটাকে বলা হয় কপাল এবং চুল ধরে তাকে আমি পাকড়াও করব যে স্থানে ধরলে মানুষের নড়তে পারে না অর্থাৎ এইভাবে ধরে তাকে পাকড়া করবে যাহা তাকে নিক্ষেপ করা হবে কাল্লা লাহ লাম বিনাসিয়া যদি সে তার এই অবস্থান পরিবর্তন না করে এই খারাপ অবস্থা থেকে ফিরে না আসে অবশ্যই আমরা তাকে পাকড়াও করবো আল্লাহ তালা বলছেন বিন আসিয়া দিয়ে না আসিয়া তিন ক্যাজিবা তিন খাওয়াতিয়া এই নাসিয়াটি অবশ্যই বা মিথ্যাচার করছে অর্থাৎ মানুষের এই যে সামনের যে অংশটুকু এটাই মানুষকে নিয়ন্ত্রণ করে এটাকে বিবেক বিবেক এখানে সামনে রয়েছে সেখান থেকে মানুষ সব কিছু নিয়ন্ত্রিত হয় সেটা মিথ্যা মিথ্যার দিকে মানুষকে না সিয়েতিন কেয়াজিবাতিন খাওয়াতেয়া সে মিথ্যা আরোপকারী এবং সেটাই হচ্ছে খাওয়াতেয়া ভুল পথে পরিচালনাকারী এবং না সিয়েতিন কেয়াজিবাতিন খাওয়াতেয়া সে ভুল পথে পরিচালনাকারী ফালিয়াদু নাদিয়া আমি তাকে এইভাবে তাকে নিক্ষেপ করব জাহার নামে ফালিয়াদুন আদি সে সব সবাসদের ডাকুক কারণ সবাসদ ডাকার কথা এইজন্য বলা হয়েছে আবু আবুজাহাল সভাসদের নিয়ে গর্ব করত অহংকার করতো যে আমার সবাসদ আছে আমাকে কে ধরতে পারবে যখন এআত নাজির হলো যে আলাই হাতিস আসার জাহার নামে জাহার নামে রয়েছে জাহার নামের রয়েছে উনিশজন ফেরেস্তা যারা পাহারাদার তখন তারা বলে উঠল যে আমি একাই পারবো ১৮ জনের সাথে তোমরা একজনের সাথে পারবে না হয়তো উনিশজনকে তারা পরাস্ত করে ফেলবে এই চিন্তা ভাবনা করলো তখন তারা সেখানে অহংকার করলো সভাসদের দ্বারা সে অনেক কিছু করে ফেলতে পারবে কিন্তু আল্লা তালা এই সভাসদের এই জিনিসটাকে আল্লাহ তালা বললেন যে আমি যখন তাকে জাহান নিক্ষেপ করব। সে তখন বলুক তো সে তার না দিয়ে দেয় তার সবার সাথে ডাকুক যাকে দেখুক সে বাঁচতে পারে কিনা ফালিয়া দো না সে বাসতে পারে কিনা দেখুক সানা দোষ জবানিয়া আমি অবশ্যই জাবানিয়াদের ডাকব। জাবানিয়া হচ্ছে ওই সমস্ত ফেরস্তা তারা জাহার নামে নিয়োজিত কঠোর প্রকৃতির ফেরস্ত আল্লাহ তালা বলছেন গিলা আজুন সিদা আজুন লাই আসুন আল্লাহ মা আমার আহম যারা কঠোর প্রকৃতির অত্যন্ত কঠিন হৃদয়ের যারা লাই আসুন আল্লাহমা আমার আল্লাহর নির্দেশকে বাস্তবায় তারা কোনো রকমের কমতি করে না লাইসুন আল্লাহমা আমার আহম ওই আলু নামাই মরুন আল্লাহ যার নির্দেশ দেয় তাই তারা পালন করে তারপর আল্লাহ তালা বলছেন সনাদুস জবানিয়া কেল্লাহু ওয়সজুদ ওখানে কখনো নয় আপনি তাদের কথা অনুসরণ করবেন না এই খারাপ লোকটির কথা অনুসরণ করবেন না এই যে আল্লাহ দিন থেকে মানুষকে ফিরে আছে অনুসরণ করবেন না রসোল্লা সাল্লা কখনও অনুসরণ করবেন না কিন্তু এটা উদ্দেশ্যে আমাদেরকে শিক্ষা দেয় আমরা যারা এরকম কাজ করে দিন বিরোধী তাদের অনুসরণ যেন না করি তাদের আনুগত্যজন না করি এবং সেজদা করি বক্তারে সেজদা করি এবং তার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করি রসুল্লাহ মহাদিসে এসেছে বান্দা সবচেয়ে বেশি ভালো অবস্থানে থাকে ওই সময় যখন সে সেজদা থাকে তখন দোয়া করতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং সেজদা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে নৈকুটলা সবচেয়ে ভালো জায়গা যখন সবচেয়ে কাছে থাকে আমরা আল্লাহর কাছে সে সময় আমরা দোয়া করতে থাকি আমরা এই সুরাটির অর্থ এবং শিক্ষা কিছু জানলাম করুন আসসালামাইকুমুল